আসসালামক রহমত আবরকাত রসুল সময় দর্শকবিন্দু দূরে কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি দর্শকবৃন্দ আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তুলচিত আহসনুল জামাত আকিদার বর্ণনা এই কিতাবটির একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলছিলেন ওয়ানু মুবে আসরাত ইসাহ মিন খুরুজ ইদাল ও নজুল ইসব মরিয়াম মিন এসাম তিনি দর্শকবৃন্দ গত কয়েকটি পর্বে আমরা কেয়ামতের ২৪টি ছোট আলামত বর্ণনা করেছি আজকে আমরা তারই ধারাবাহিকতায় কিছু কেয়ামতের আলামত বর্ণনা করব যেগুলি করোনা ভাইরাসে বর্ণিত হয়েছে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এবং আরো ঘটবে কেয়ামতের আগে সেটা পরিপূর্ণ আকারে দেখা দিবে এবং ইল্লা আলা ইউল খালক কেয়ামত কায়েম হবে না শুধুমাত্র খারাপ লোকদের ছাড়া তাদের উপরে কেয়ামত কায়েম অন্য হাদেশে আছে রসুল্লাহাম বলেছেন লসাহাত অন্য বর্ণায় আসছে কেয়ামত কায়ে পর্যন্ত সেখানে ইমানদার থাকে মুশ্রেক ভর্তি না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না এর অর্থ হচ্ছে কেয়ামত কায়েম হওয়ার একটি আলামত হচ্ছে সির্কের প্রচার প্রসার হওয়া এমধ্যে তা বইনরা সালফাসইন চলে যাওয়ার পরে সিরকের প্রচুর ঘটে বিশেষ করে সির্কিলের ক্ষেত্রে শিরিক প্রচুর পরিমাণে প্রকাশ পায় তখন আল্লাহ তালা যুগে যুগে বিভিন্ন আল্লাহর দাড়িদেরকে আল্লাহর পথে যারা দাওয়া দিয়েছেন তাদেরকে আল্লাহ তালা প্রেরণ করেছেন যার মাধ্যমে সিরকে থেকে উম্মতের উম্মতকে এই উম্মতকে রক্ষা করার জন্য আল্লাহ তালা তাদের মাধ্যমে বিভিন্ন ব্যবস্থা হনা করে দিয়েছেন এবং আবার তাদেরকে তাহরের দিকে নিয়ে এসেছেন রসুল্লাহাম হাদিস তিনি বলেছেন যে আল্লাহতালা প্রতি শতকের মাঝে প্রতি শতকের শুরুতে একজন মুজাদ্দেদ পাঠাবেন संस्कार कर दिन के पवित्र करके निर्धारण करना कर आलोक देखा जाए क्या आगे सीरक प्रादुर्भव घटवानलम क्योंकि आलमी देखा गया रसोल्लाम ইদা ওদয় সাইফি উম্মতিহা আমার মধ্যে যখন দরবার আঘাত চলবে শুরু হবে তখন সেটা আর কোনদিন বন্ধ হবে না কেয়ামতের আগ পর্যন্ত উম্মতের মধ্যে অর্থ হচ্ছে কাফেরদের সাথে না উম্মতের নিজেদের হানাহানির বিষয়টি সেটা তখন একবার শুরু হবে সেটা আর বন্ধ হবে না এবং আমরা এটা সুস্পষ্টভাবে জানি যে সেটা হয়নি যখন তা শুরু হয়েছিল ওসমার বিন আফান রাজিউল্লা হত্যার মাধ্যমে যেটা শুরু হয়েছিল তার সহায়তার মাধ্যমে যা শুরু হয়েছিল আজ পর্যন্ত হানাহানি চলছে ঘায়াল করবে সেই কাজ চালু রয়েছে এটা রসুল হাদিসের একটি হাদিসে হাদিসের একটি ভাষ্য যাতে আমাদের একটি একটি আলামত বর্ণনা করা হয়েছে এরপরে রসুল্লাহাম বলেছেন হাদিস রাদিসে বলেছেন কেয়ামত কায়ম হবে না যতক্ষণ না আমার উম্মতের একটি গোষ্ঠী মুশেদদের সাথে মিলিত হয়ে যাবে অর্থাৎ তাদের সাথে একত্রিত হয়ে যাবে তাদের কথা বলবে তাদের তারা যা করত তাই করবে অথচ তারা সংশ্লিষ্ট করবে এই উম্মতের আমার উম্মতের একটি কতগুলি কবিলা কতগুলি গোত্র কতগুলি গোষ্ঠী আল্লাহ মূর্তি পূজা করবে এই ছ রসুল্লাহামের হাদি যাতে বোঝা যাচ্ছে আগে দুই ধরনের মানুষ হবে এক ধরনের মানুষ শিরকে লিপ্ত থাকবে কিন্তু উন্মতের মধ্যে বেশি থাকবে শির্কেও করবে আবার সলা আদায় করবে যা দিবে দিনের কাজও করবে ধরনের মানুষ থাকবে যারা সরাসরি শিরকে লিপ্ত হয়ে যাবে অন্য কোনো কাজ করবে না সরাসরি প্রকাশ্য অর্থাৎ তারা মূর্তি পুজো আরম্ভ করে দেবে আবহা দিতে বর্ণিত বুখারী মুসলিম হাদিসটি এসেছে তিনি বলেছেন কেয়ামত কায়েম হবে না যতক্ষণ না দাওশোত্রের নারীদের দিনে কাছে না কিন্তু হাদিসটির এই ঘটনা পরবর্তী ঘটে গেছে এখানে কয়েকটি শব্দ ব্যবহার করা হয়েছে শব্দগুলির ব্যাখ্যা আমরা করতে চাই প্রথমত হাদিসে আসছে যে লুমুসাহ কেয়ামত কায়েম হবে না যতক্ষণ না যতক্ষণ না দাউস গোত্রের লোকদের দাউস কারা এদেরকে বলা হয় জাহারান জাহারানী যাদেরকে এখন বলা হয় আবহাওয়া দেল আনহুর গোত্র তা ছিল দাউস বলা হইত তাদেরকে বর্তমানে এরা জাহারানী বলে ওদেরকে এদের নিসা এদের মেয়েরা জিল খালাসা তহংকার সময় দাউস গোত্রের একটি মূর্তি ছিল দৌসল্লাহামের আবির্ভাবের সময় এই দাউস গোত্রের লোকেরা এই জিল খালাসা রে আবাদ করতো পুনরায় জিল খালাসাতে জিল খালাসার আবাদত করবে দশ গোত্রের লোকেরা এই ঘটনাটি ঘটেছিল যখন শাহিদ হোসান মাহমুদ আবদুল্লাহ আব্রাহম তিনি যখন তা দাওয়াত নিয়ে এসেছেন সেই দাওয়াতের সময় এই জিল খালাসবাদত শুরু হয়ে গিয়েছিল সারাতক ও জাহরান এলাকায় যে সে এলাকায় আবার জিল খালাসবাদ হতো জিল খাল আসার বিরুদ্ধে তখনকার সময় ইমাম মোহাম্মদনে ইমাম মহামদিনে আবদুল হাব রাহেমাহুল্লা এবং তার সাথে মহম্মদিন সৌদ আবদুল আজিজ বিন মাহমুদ বিন সৌদ তিনি দাঁড়িয়েছেন বিরুদ্ধে দাঁড়িয়ে তাদেরকে এই শিখ থেকে তাদেরকে মুক্ত করার প্রচেষ্টা চালিয়েছেন এবং তখনকার সময় তাদের যে সমস্ত মূর্তি ছিল সেগুলি ভেঙে দিয়েছিলেন পরবর্তী মাঝখানে অনেক সময় যখন তারা ক্ষমতায় ছিল না আবার তারা সেই মূর্তিটা গড়ে করে দেয় পরবর্তী যখন যখন আবার আব্দুল আজিজ বিন আবদুর রহমান আহলে সৌদ বর্তমান যারা সৌদি আরবের শাসক আছেন তাদের পূর্বপুরুষ আবদুর রহমান আব্দুল আজ বিন আব্দুর রহমান তিনি যখন আসলেন তিনি দেখলেন যে আবার জিল খেলাস সেই আবাদতের সূত্রপাত হয়েছে তারা জিল খেলাসারে আবাদত করতেছে জাহরান সে এলাকায় তখন তিনি লোক পাঠিয়ে তার দোড়দের পাঠিয়ে যারা আল্লাহর ফতে আহ্বান করে তাদেরকে পাঠিয়ে আবার সেই এই মূর্তিটি ভেঙে দেন এবং তাদেরকে আবার দিন দিকে আহ্বান করে এবং সেখান থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ সে এলাকা তাহিদদের উপর প্রতিষ্ঠিত আছে এর অর্থ হচ্ছে আমাদের এটা বলার উদ্দেশ্য যে কেয়ামতের আগে যা ঘটবে এ রসুল্লা সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন তার মধ্যে বলেছেন যে দাওস গুত্রের লোকেরা আগে জাহিলিয়াতে যে জিনিসের আবাদত করত ইসলামের মধ্যে তারা সে জিনিসের আবাদত শুরু করে দিবে বর্তমানে সেটার এবাদত নেই আলহামদুলিল্লাহ শেখ হোসাম মহমদ আবদুল্লাহা এবং তার পরবর্তী জেনারেশন দা আল্লাহর পথে যারা দাওয়া দিয়েছেন এবং যারা বর্তমান সৌদি সরকার যারা তাদের পূর্বপুরুষরা সত্যিকার অর্থে দিনে ছিলেন এবং তারা হামিয়ে দিন ছিলেন দিনের রক্ষা করার কাজে তারা নিয়োজিত ছিলেন তারা কোথাও কোন শির্কের লাস মতো রাখেননি শির্কের কোন চিহ্ন যেখানে দেখেছেন সেখানে তারা কঠোরভাবে বাস্তবায়িত হয়েছে কিন্তু সাথে সাথে তার সমস্ত যত অবাদত ছিল যত রকমের শির্ক ছিল তা উৎপাদিত হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু সমস্যা হচ্ছে রসুল্লাহ হাসম যে কথাটি বলেছেন যে কেয়ামতের আগে কিছু মানুষ তার উন্মতের কিছু মানুষ মুর্শেকদের সাথে মিলিত হবে অর্থাৎ মোর্শেকরা যা করে তারাও তা করবে অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবে আবার তাদের আরেক গোষ্ঠী থাকবে তারা সরাসরি এবাদত করবে মূর্তির এই দুটি জিনিসে রসুল্লা সাল্লাহ সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন বর্তমানে এই জিনিসটি পূর্ব দিকে বা বিশেষ করে আমাদের দেশগুলোতে ভারত বর্ষ বাংলাদেশ পাকিস্তান বা ইন্ডিয়ান সাবকন্টিন্টে আমরা দেখতে পাই যে এই এলাকাতে সবচেয়ে বেশি এই আল্লাহ সাহনের আবাদতের যেন আখড়ায় পরিণত হয়েছে আমাদের কবরগুলোকে গুলোকে স্থান বানানো হয়েছে এবং আমাদের পুরুষদের স্মৃতি বিজড়িত কোন জিনিসকে অনেক সময় হয়েছে। অনেক সময় দেখা যায় বেদি বানানো হয়েছে বিভিন্ন রকমের বেদি যতই কেউ মিনার বিভিন্ন রকম মিনার নাম দিয়েছে কেউ বা সৌদ নাম দিয়েছে সেগুলোতে আবার পূজার সামগ্রী সেখানে দেওয়া হচ্ছে এ এসবই কিন্তু রসুল সাল্লাস্লামের সেই ভবিষ্যৎবাণীর প্রতিফলন যেখানে তিনি বলেছেন যে কিয়ামতের আগে জাতীয় শির্কের আখড়া হবে বিভিন্ন দেশ এবং সেখানে পরিমাণে তোরবাদুল্লাহ দিন রাত্রি শেষ হবে না অর্থাৎ দিন রাত্রি শেষ হওয়ার আগে কেয়ামত হওয়ার আগেই লত এবং অজ্জারও হবে ল এবং অজ্জার আবাদত হবে বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক ছিল সাহবাহ আমার কাছে এই জন্য আশি রাসুলাল আমি তো মনে করেছি যিনি নাজিল করেছেন পাঠিয়েছেন তার রাসুলকে হেদায়ত সহ এবং হক দিন সহ যাতে করে সেই দিন অন্য সমস্ত দিনের উপরে প্রাধান্য পায় যাতে করে কাফের যদিও কাফেররা মুশিকরা তা পছন্দ করে পরিপূর্ণ হবে সে অবস্থা থাকবে অর্থাৎ আল্লাহর দিন প্রাধান্য প্রাপ্ত থাকবে অন্য দিনগুলো তার নিচু থাকবে কিন্তু সময়ে আবার সল্লাহ হরিয়া হান বাতান শেষ পর্যন্ত কিন্তু সে অবস্থা বিয় করবে না পরবর্তীতে আল্লাহর দিন অবমানিত অবমানিত হবে অপমানিত হবে এবং অবনমিত হবে আর আল্লাহ তারা একটি এমন একটি বাতাস পাঠাবেন যে বাতাসের কারণে তার অন্তরে সামান্যত ইমেন্সেও মারা যাবে তখন যারা বাকি থাকবে তারা তার দিনের বাবা বাবাদের দিনের দিকে ফিরে যাবে অর্থাৎ পিতৃপুরুষদের দিনের দিকে ফিরে যাবে সিরকে এবং সীরকে লিপতে হবে আর তখনই লাত এবং রোজার আবাদত পুনরায় আবার বিভিন্ন জায়গায় চালু হবে বর্তমান সময় আমরা দেখতে পাই বিভিন্ন রকমের আবাদত চালু হয়েছে আল্লা আল্লাহর বাদ দিয়ে দেখা যায় কেউ পাথর পূজা করছে কেউ গাছ পূজা করছে কেউ কবর পূজা করছে এমন কি শুধু দৃশ্যমান না অদৃশ্যমান অন্তর আনুগোত্তর পূজা হচ্ছে অন দেখা যায় আল্লাহ দিন ব্যতীত অন্য অন্যদের কাছে অন্যদের দিন হৌলাত করা হচ্ছে ধার করা হচ্ছে আল্লাহ তালার বিধান ব্যতীত অন্যদের বিধান প্রবর্তন করা হচ্ছে আল্লাহ তালার বিধান বাদ দিয়ে অন্যদের বিধান নিয়ে আসা হচ্ছে আল্লাহ তালার শরীয়ত বাদ দিয়ে অন্য শরীয়তের কাছে নিজেরা নিজেদের বিধান বিধান অনুসারে বিচার করছে এসবই কিন্তু এই শির্কের অন্তর্ভুক্ত যে শিরকের ব্যাপারে আমাদের সাবধান করে গেছেন তিনি বলেছেন কোরআনে করিম আল্লাহ তালা যা বলেছেন তাকাজু আহবাহ রহবা আনহম আরবাহ বা মিন্দুল্লাহ তারা তাদের আলেমদেরকে এবং দরবেশদেরকে রব বানিয়ে নিয়েছে আল্লাহ বেদিত এ আয়তে তফসির আলসুল্লাহ বলেছিলেন যে তাদের হালালে তাদের অনুসরণ হারামে তাদের অনুসরণ এটাই হচ্ছে আবাদত বর্তমান সময়ে সুদ হালাল করা হচ্ছে গোশ হালাল করা হচ্ছে বিভিন্ন রকমের যে আইটেমগুলো হা হালাল সেগুলিকে হারাম করা হচ্ছে আর যেগুলি হারাম সেগুলিকে হালাল করা হচ্ছে হারাম হালাল যেন জিম্মাদারি মানুষ নিয়ে নিয়েছে বিভিন্ন সংস্থা নিয়ে নিয়েছে কখনো কখনো দেখা যায় পার্লামেন্ট নিয়েছে কোনো কোনোটা সেভাবে হালাল হারাম করে মানুষ শিরকি লিপ্ত হচ্ছে यहज रसलम से कथाटी सत्यम आगे विभिन्न भाव मानस लिपते स्पष्ट व्यापक जिन देखा जाओ क्यों ग्रहण करमनिरपेक्षत बद क्यों कम्यूनिजम ग्रहण कर सोशालिजम ग्रहण करे जतियत ग्रहण करते अथचारा मन करा मुस्लिम কারণ এইগুলি গ্রহণ করার মাধ্যমে তারা কিন্তু ইসলামের ভিতরে নেই কারণ এগুলি সবই শরীয়ত বিরোধী এগুলি দিন বিরোধী এবং এগুলির কারণে শিরকি লিপ্ত হচ্ছে তারা অথচ তারা নিজেরা জানে না অথবা জানা চিন্তাও করে না এবং অনেক সময় যারা এদেরকে সাবধান করে তাদের বিরুদ্ধে তারা লেগে যায় এগুলি সবই প্রমাণ করে এগুলি কে আমাদের আলামত এবং এই বিষয়ে রসুল্লাহ সাল আলসান আমাদেরকে পূর্ব থেকে সাবধান করেছেন দর্শক কিন্তু আমরা এখন আরেকটি আলামতের কথা আলোচনা করব সেটা হচ্ছে রসুল্লাহাম যেগুলো যে ব্যাপারে সাবধান করে গেছেন তা হচ্ছে অশ্লীলতা প্রকাশ পাওয়া আত্মীয়তার সম্পর্ক করা সুলার এবং খারাপ ব্যবহার করা তিনটি জিনিস একসাথে আমরা বললাম কারণ তিনটি জিনিস একই হাদিসে আসছে জন্য এখানে তিনটি জিনিস ব্যাপক আলোচনার বিষয় রয়েছে শুধু আমরা এতটুকু বলব যে রসুল্লাহাম যেটা বলেছেন তার অর্থ আমরা যদি চিন্তা করি তাহলে বুঝবো যে এগুলো বর্তমানে হচ্ছে এবং ভবিষ্যৎ এবং হাকবে আব্দুল করেন বলেছেন হাত্তা ফু যতক্ষণ পর্যন্ত অশ্লীলতা প্রসার না হবে ছড়িয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না ওয়্তাফা হসু পরস্পর অশ্লীলতার প্রতি যেন নসিহত চলবে এরকম অবস্থা অশ্লীলতা প্রচার প্রসার ঘটাবে খারাপ কথা বলবে এসবগুলি রসুল্লাহাম বলেছেন যে এইটা ঘটবে কে আমাদের আগে বর্তমান সময়ে এর চেয়ে বড় অশ্লীলতা কি হতে পারে যা যা এখন বর্তমানে বিভিন্ন স্থানে বিশ্বের বিভিন্ন দেশে ফ্যামিলি সেক্স নামে চালু হয়েছে এর্তে অস্থিরতা তার হতে পারে না রসুল্লাহ আসালাম হাদিসে বলেছেন যে পূর্ববর্তী জাতি যদি জাতি যদি কোনো তাদের মায়েদের সাথে বেবিচার লিপ্ত এই জাতির মধ্যে অনেকে মায়েদের সাথে লিপ্ত হবে বর্তমানে তা বিভিন্ন জায়গায় ঘটে যাচ্ছে নাওরম মিন আলি দেখা যায় ছেলে ছেলের সাথে বিয়ে করছে মেয়ে মেয়ের সাথে বিয়ে বসছে অনেক সময় দেখা যায় যে ছেলেরা এটা ফলাও করে প্রচার করছে আবার দেখা যাচ্ছে যে এটা কখনো কখনো কোনো কোনো আবার পার্লামেন্টে তা বৈধতাও দিচ্ছে এবং কেউ কেউ এটার পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে এসবই কিন্তু অশ্লীলতার প্রমাণ এবং কোনো কোনো সময় দেখা যাচ্ছে অশ্লীল যারা আচরণ করছে তাদেরকে ভালোভাবে তুলে ধরা হচ্ছে তাদেরকে তুলে ধরার জন্য বিভিন্ন মিডিয়া কাজ করছে এবং তাদের খারাপ আচরণগুলোকে খারাপ চিত্রগুলোকে দেখিয়ে যুবকদেরকে ধ্বংস করা হচ্ছে এবং মানুষের চরিত্র নষ্ট করা হচ্ছে এ এসবই কিন্তু ক্যামাতের আলাম্ব স্লাস্লাম বলেছেন তিনি বলেছেন হাত্তা ইয়াজ হরালফস অর্থাৎ অশ্লীলতা প্রকাশ পাবে তারপর তিনি বলছেন শুধু প্রকাশ পাওয়া নয় অস্থ অশ্লীলতা নিয়ে পরস্পর বাহাদুরী হবে তাই হচ্ছে কে কত উলঙ্গ হতে পারে সে তত বড় তথাকথিত তারকা আমি বিখ্যাত হচ্ছে এবং এখন বর্তমানে আবার বিশ্ববিখ্যাত সুন্দরী কে সেটার প্রতিযোগিতা হচ্ছে অর্থাৎ সেই সুন্দরী কি সেটা হচ্ছে যে কে কত উলঙ্গ হতে পারে কে কত নিজেকে প্রকাশ করতে পারে কোন কোন নারী কীভাবে প্রকাশ করে কিভাবে তার প্রকাশের ভঙ্গি কি এসবেই সাথে সাথে আরো রয়েছে বিভিন্ন বিভিন্ন অ্যাড যেগুলি দেয়া হচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজ করা হচ্ছে এবং বিভিন্ন রকমের কাপড়ের বিভিন্ন যে কাপড় বা বিভিন্ন পোশাকের যে সমস্ত মানুষকে দেখানোর জন্য যা যে সমস্ত জিনিসগুলো খোলা হয়েছে এবং বিভিন্ন টিভিতেও যা আসছে এই সবই কিন্তু এই ফরস এবং তাফাহসের অন্তর্ভুক্ত অশ্লীলতা এবং অশ্লীলতার প্রচার প্রসার এবং সেগুলোকে দিয়ে মানুষ আজ বাহাদুরি করছে সেটা কে আমাদের একটি আলামত যা রসুল্লাহাম বলেন আরেকটি আলামতের কথা রসুল্লাহাম বলেছেন তিনি বলছেন কাতি আতুর রাহাম আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা বর্তমান সময় আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে হতে এমন অবস্থা দাঁড়িয়েছে পিতা মাতাকেও মানুষ বিদ্যাশ্রমে পাঠাচ্ছে অন্যদের কথা দূরে থাক বছরে একবারও অনেক সময় তাদের পরস্পরের মধ্যে পরিচিতি হয় না মানুষ নিজেকে নিয়ে এত বেশি স্বার্থপর হয়ে গেছে তার ভাইকে ভাই ছিনে না বোন কে ছিনে না তাদের খোঁজখবর নেয় না দেখা সাক্ষাৎ হয় না কোনোদিন কখনো ঈদের সময় অনেক সময় যেতে চায় না কারণ গেলে তার কষ্ট হবে এজন্য আত্মীয়তা সম্পর্ক রক্ষা করা তাদের জন্য এ সময় এটা যেন তাদের কষ্টকর বিষয় হয়ে দাঁড়িয়েছে এটাই কিন্তু কে আমাদের একটি আলামত বলে রসুল্লাহ সাল্লাম বলেছেন पड़ोसी गान बजा पास कर दाय करते कारो साथ कथा पा बोलते देखा जाए बड़ उच्च उच्च बोलियम से অথচ পাশের লোকটি সেখানে অবস্থান করে তার কষ্ট হচ্ছে দেখা যাবে তার ঘুমের সময় ওই ব্যক্তি খুব চিল্লাফল্লা আরম্ভ করলো অথচ পাশের লোকটি কষ্ট পাচ্ছে অন্যভাবে দেখা যায় যে একজনের জায়গায় একজনের ময়লা ফেলে দিল একজনকে কষ্ট দিল একজনের জায়গা দখল করলো জোর করে তার উপরে পানি ঢেলে দিল বিভিন্ন রকমের অসত আচরণ অসৎ আচরণ করা হয় তাকে পরস্পর এই পড়োশি পড়োশিরা পরস্পর করে এটা বর্তমান সময় সবচেয়ে বেশি প্রসার লাভ করেছে বিশেষ করে শহরে জীবনে যা মানুষ কল্পনা করতে পারে না এরকম অবস্থা তৈরি হয়েছে অনেক সময় পড়োশীর ব্যাপারে রসুল্লাহ আসলাম যে জিনিসগুলি বলেছেন যে এক কবার খোঁজ নিতে তাবং কি বেশি বেশি করে সেখানে দান করতে প্রয়োজনে তরকারি পাঠাতে দেখা গেল সেটা তো দূরের কথা অনেক সময় পাশের লোক যে মারা গেছে তারও খোঁজ নেওয়া হয় না এবং তার জানাজদের শরীর খাওয়া হয় না অনেক দিন জানেও না যে পাশে কে বসতি স্থাপন করেছে অনেকে সেটা চিন্তাও করে না এসবই কিন্তু সুউল মুজাওয়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চেয়েছেন আশ্রয় চেয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারী সু ফি দারিল মুকামা আল্লাহ অবস্থান সরে খারাপ পড়শি পড়া থেকে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি এই জন্য এই জিনিসগুলো কিয়ামতের আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam পূর্বে ঘোষণা করেছেন বর্তমানে সেটা ব্যাপক আকার ধারণ করেছে ইমাম তাবারানী তার আওসাত কিতাবে আনাস আয়দন্তে বর্ণনা করেন রাসূলুল্লাহ কেয়ামতের আলামতের মধ্যে রয়েছে আলফ খারাপ কথা বলা অশ্লীলতা ও তাফাহস খারাপ কথার প্রচার প্রসার করা ওয়া রাহাম এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিজেদের মধ্যে আবদুল্লাহ বর্ণিত রসুল্লাহাম বলেছেন ইন্না বাইনা সাের আগে অনেক কিছু ঘটবে বলার পর তিনি বলেছেন ওয়াক আর হাম এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হবে यह सब ही रसुल्लासम पूर्व घोषणा कर देखते पाई जिसगुल आकार धारण कर इनशाला आगामी पर्व व्यापक आलोचना करब जो कि आत्मयतार रक्षा करत् सम्पर्क रक्षा ना क्या मत से भविष्यवाणीपलन करा जो उचित नय्लाके बोझातेकुम वरहि वह